الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوتل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن فجئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يضلله فلا هادي لأم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك لا ونشهد أن سيدنا وطندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بصيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا ألا بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد الفرقان الحمين أعوذ بالله من الشيطان الرجيم قل اطيعوا الله واطيعوا الرسول وأولي الامر منكم صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشافرين والحمد لله رب العالمين ماذا سمعت علامة اكرام ودقاء المطلعين عظام আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে সুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে পছন্দ করে এই হিজড়ি বর্ষের প্রথম সপ্তাহে অর্থাৎ আরবি নববর্ষের প্রথম সপ্তাহে আমাদেরকে দিনের এই মজলিতে সমবেত হওয়ার কৌশিকীনায়েত করেছেন এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ আজ মহার মাসের তিন তারিখ নতুন একটি বর্ষ শুরু হয়েছে আরবি যেমন একটা বর্ষ আছে ইংরেজিতেও একটা বর্ষ আছে বাংলার একটা নববর্ষ আছে ইসলামের দ্বিতীয় খলিফা খালিফাতুল মুসলিম হজরতে মরে ফারুক্লাহুতাল হজরতে মরে ফারুক্লাহুতাল আহ তার খিলাফতের তৃতীয় অথবা চতুর্থ বর্ষে बर्षे चलूं करें। हजरत तिनी से चिठी लिखलें वर्ष हिसाब मास दिन के गणना करार्टी वर्ष निर्धारण कर देंगे রং এবং পারস্যের লোকেরা তাদের বর্ষ হিসাব করে হজরতাল বড় বড় সাহাবা ইক্রামদেরকে নিয়ে বসলেন পরামর্শ তলব করলেন সাহাবাইক্রাম কেউ কেউ বললেন রবিউল আউ্য়াল নাকে রবিউল মাস থেকে। আরবি বর্ষ গরনা শুরু হোক কেউ কেউ বললেন রসুলের কারিম সাল্ল আলাই্লামের জন্ম থেকে জন্মের দিন থেকে আরবি বর্ষ গরনা শুরু হোক কেউ তো বললেন রসুলের কারিম সাল্ল আলাই্লামের অফাধ দিবস থেকে আরবি বর্ষের হিসাব শুরু করা হোক আবার কেউ কেউ এভাবে বললেন যে রসুল্লাহ সাল্লাই্লাম যেই রজনীতে হিজরত করেছিলেন হয়েছিল এজন্য অধিকাংশ সাহবাইকরাম মত পেশ করলেন রসুলের কারিম সাল আলহ্লাম যেই দিবসে हिजरत करके करीम सलम हिजरतरी वर्षर गणना हिसाब अब इंग्रेजी वर्ष ये वर्षा सारा पृथ्वी ख्रीस्टान धर्मियों लोकरत सला साल जन्म दिवस इंगरेजी वर्ष के तरा गणना हितब पड़े थे और बांगला वर्ष इगल सम्राट अकबर खान इनला वर्ष प्रचलन घटान आरबी वर्षर बसर पूर्ण है हिजनी वर्षर बच्चर पूर्ण है तीन शुवान्न दिन বাংলা বর্ষের এক বছর হয় তিনশো দিনে আর আরবি বর্ষ তিনশো দিনে এই হল বৎসরের হিসাব আজ হিজড়ি বর্ষের তৃতীয় দিন আজ মহাশ্রম মাসের তিন তারিখ এই মহাশ্রব মাসে অনেক অলম্পিক ঘটনা ঘটেছিল পৃথিবীর শুরু থেকে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম পর্যন্ত হাজারো ঘটনা এই মহাবলাম মাসকে কেন্দ্র করে মহাবলাম মাসে ঘটেছিল মহাবলাম মাসে বড় বড় ঘটনা যেগুলো আমরা জানি এর মধ্যে শ্রীরাউনকে এই দিবসে ডুবিয়ে মারা হয়েছিল মোসে আলাই সাল্লাম এই দিবসে নাজাজ পেয়েছিলেন নুয়া আলাহ সাল্লামের কিস্তি এই দিবসে যুধি পর্বতে অবতরণ করেছিল এইভাবে বিভিন্ন ঘটনা বলি রয়েছে এই দিবসে এই দিবাসে মুসলমানগণ পূজা পালন করে থাকেন রসুলের কারিম সাল আলাই বলেন্লাম মক্কা থেকে যখন নদীরা হিজরা করে গেলেন ওখানে যে বলেন নিকটে যে বলেন রসুলের কারিম সাল্লাহু আলাই্লাম मक्का जो मदिनार हिजरब को गलत तो देखते पेलें मदिनार लोक मदिनार मुसलमाना एहुदीरा तरा दिवस महाराम मास तारीखे रोजा पालन करत तिखे महारमाम मासर दस तारीखे मदिनार लोक रोजा रखे বসুলে কারিম সালকে জিজ্ঞাসা করলেন তোমরা লোকেরা তারা বলল এই দিবসে মুসার সাল্লাম ইসার সাল্লাম ইব্রাহিম আলসালাম এইভাবে বিভিন্ন নবীর আতিয়া তারা বর্ণনা করলেন যে এই দিবসে তারা নাজাত পেয়েছিল বা বিভিন্ন ঘটনা হয়েছিল আমরা সুক্রিয়া আদায় হচ্ছে আমরা এই দিবসে রোজা রাখি রসুলের কারিম সাল্লাম মুসলমানদেরকে নির্দেশ করলেন যে তুমরাও রোজা রাখো এই দিবসে তুমরাও রোজা রাখো নাহানু আহাসু বিমু আমিন जदि इहुदीरा दिवसे रोजा रखे मुसा आलाम के उद्देश्य कर मुसलमान अतए हे मुसलमान लोक मुसलमान सम्प्रदाय तुम्हारा दिवस रोजा राख तत्कालीन समय पवित्र रमजान मास আগ পর্যন্ত মুসলমান উল্লেখ হয়েছে লোকেরা তারা আশুরার গুনে আশুরার দিবসে রোজা রাখতাম অতপর রসুরে কারিম সালু আলহ্লাম পবিত্র রমজান মাছের রোজা স্মরণ হওয়ার আগ পর্যন্ত মুসলমানদের উপর এই রোজাকেই সরস ঘোষণা করলেন বলে অতকাল পবিত্র রামজান তোমাদের এখন ইচ্ছা কেউ ইচ্ছা করলে রোজা রাখতেও পারো অথবা নাও রাখতে পারো অর্থাৎ রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত রোজাই ছিল অথবা রমজান মাসের বোঝা ফরজ হওয়ার পরে আশুরা বোঝা নসল হয়ে যায় সুন্নত বা নফল হয়ে যায় আর রমজান মাসের বোঝাই ফরজ হয়ে যায় হাদিস এইভাবে সই বুহারিমিজি মুসলিম মিসকাতের বহু হাদিস দ্বারা প্রমাণিত যে আশুরার দিবস অত্যন্ত সজিলাত এবং এই দিবসে রসুল্লাহ আমাদেরকে রোজা রাখারও নির্দেশ প্রদান করেছেন এবং আলহাম বলেন তিনি বলেন পাবরাহু বিগত এক বছরের গুনাকে মাফ করিয়ে দেয় এই আসুরার দিবস এই দিবস কেন ফজিদাপূর্ণ কেন আমাদের কাছে মর্যাদাপূর্ণ इंशाला आलोचनाश्वर विभिन्न प्रांत मुसलमान सम्प्रदाय लोक अति उत्साही हुए ढोलताबला बजे जमा कपड़ छिड़े बुक चापड़िए बतन विभिन्न शा कि पालन कर बहिर्भूत ख्रीटानी नासारा तरीका मुसलमान तरीका नल उपदले विभक्त हुए श्रिया संप्रदाय संप्रदाय इमाम हुसाइनज तार्ला এত মর্যাদা দিয়েছে তারা মর্যাদার উচ্চ আসনে বসাতে গিয়ে তারা আল্লাহ তাদেরকে রসুলের উপর যা সম্পূর্ণ হারাম তারা মনে করেন এদেশের শিয়া সম্প্রদায়ের লোকেরা মনে করে যে আল্লাহ তালা এই পবিত্র কুরাহনকে আলী লু তালুর উপরই নাজিল করেছিলেন কিন্তু ইব্রাহিম আল্লাহ ইসলাতাম ভুল কোরআানে তিনি ভুল করে আলী রাজি আল্লাহু উপর কোরআনকে নাজিল করে নাজিল না করে মুহাম্মদের উপর ভুল করে নে নাজিল করে দিয়েছেন বল্লাহুল্লাহ তো এরপরে ड़ी करते गो बड़ा करथाकथित श्रेणी मुसलमान लोक मुखे इसलम कलिमा जरा मुखे मुखे मुसलमान बोले दी रमास कलम भारे ना इसलाम ढोलतबलाजिए विभिन्न सट मत गे तस्तार मिशिल बेजिया करे। पेश करें कलो करे। कपड़ परिधान कर बुक चपड़ाए गए पीठन स्थान क्षत विक्षत হয়ে রাস্তায় শোক মিছিল করে এইভাবে বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়েছে আল্লাহ এটা বলেছেন জামানায় আমার আল্লাহর মধ্যে বহু দল উপদলে বিভক্ত হয়ে পড়বে যারা মুসলমান বলে দাবি করবে তারাও এভাবে দলে উপদলে বিভক্ত হয়ে যাবে শহীদের নিজি এবং মিসকা শরীফের রিসনা মারキストার মধ্যে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে ইবনে দীর্ঘ হাদিস বর্ণিত হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না বানি ইসরাঈলা তাফাল্লাকাত আলা সিতাইন ওয়া সাবঈন আলা সালাতিন ওয়া সাবঈন মিল্লা কুল্লুহুম إلا ملة واحدة قيل من يا رسول الله قال من أطاني دخل الدم ومن أطاني قال قيل من يا رسول الله قال ما أنا عليه وأصحابي أو كما قال عليه الصلاة والسلام اللي الرسول صلى الله عليه وسلم يشكره إن بني إسرائيل تفرقت على سمتين وسبعين ملة هي يا উন্নতেরা তুলনা শুনে রেখো বনি মধ্যে দা দল ছিল কয়টা দল ছিল বাহাত্তরটা দল ছিল কয়টা দলটা হজরফত আলা ইসরা মধ্যে বনী ইসরা মধ্যে বাহাত্তরটা দল ছিল আঠাশ তারিখে উন্নতি হালা সালা আর আনা উন্নত হবে তিহত্তর দলে বিভক্ত আনার উন্নতের মধ্যে ইসরায়েল জাতি কয় দলে বিভক্ত ছিল বাহাত্তর দল আর উন্নত মোহাম্মাদি কত দল হবে তিহাত্তর দল এই তিহত্তর দলের মধ্যে কোন দলটি জানলাতে যাবে আল্লাহ রসুল সাল্লাই এসব করলেন কোনুমফিন নার আমার উন্নতের এই তিহত্তর দলের প্রতিটি দল সমস্ত লোকেরা জাহান নামি হবে সব লোকেরা জাহান নামী হবে ই কিন্তু একটা দল ব্যতীত একটা জামাত ব্যতীত বাকি বাহাত্তর লোকেরা বাহাত্তর দল লোকেরা বাহাত্তর দলের লোকেরা সবই জাহান নামি হবে একটা দল ব্যতীতাম তার নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবেন তো তিহাত্তরটা কাতার হবে কতটা কাতার হবে তিহাত্তর কাতার হবে মাত্র একটা কাতার সামনের যে লাইন সামনের যে কাতার এই কাতারের লোকেরা তারা জান্নাতে যাবে আর পিছনের বাহাত্তর কাতার লোকেরা তারা সব জাহান জাননাতে যাবে বাহাত্তর কাতার লোকেরা সব জাহান নামে যাবে একটা কাতার মতো জান্নাতে যাবে আল্লাহ রসুল সাল্লু আলি ওসাল্লামকে জিজ্ঞাসা কর করা হলো তিল্লাহ অ্যা রসুল আল্লাহ সেই দল সেই কাতার সেই একটা দল কারা नहीं दल कारा देखें ना एन विभिन्न दल उपदलेभक्त कत दल हो कल होिया मजारी ओ पुजारी भाण्डामी कत हजारो दल उपदले विभक्त हो दल उपदले विभक्त हो अल्लाह रसुल बोते हैं हाँ हमारा उन्नतर शेष जमाना इसे यही জানা দরকার না জানা দরকার আল্লাহর সাল্লাহু আলাইহ্লাম স্পষ্ট ভাষায় সেই দলের পরিচয় দিয়ে দিলেন সেই দল কারা হবে এই পরিচয় দিয়ে দিলেন আল্লাহ রতুন বললেন কোন দল যে দল উপদলে বিভক্ত হবে প্রত্যেক দলই তাদের নিজেদেরকে সঠিক সঠিক বলে দাবি করবে এবং নিজেদের দলের উপর সন্তুষ্ট থাকবে देखें ना आल्ला प्रत्येक दल तारे दल के सठीक मन कर पूजा कर तेजर के सठिक बोले दावी करा हिंदू सम्प्रदाय ताओ निजे सठीक दबी कर सठीक दबी करे तूजा कर ख्रीटान बौद्ध इहुदी आज चलते सूचना आल्ला तर मध्य नई नाम पढ़े ना रोजा रखे ना पर्दा करना गांजा खाय मुखे दाड़ी नई माथा टूपी निबास नई এক বছর দুই বছর পর্যন্ত গোসলেও করে না আল্লাহকে সিদ্ধা করে না নজরকে হক বলে দাবি করে এরা নিজেদেরকে হক বলে মনে করে কিন্তু আর এই জিনিসটা এটা পার্থক্য করে দেবে কে কোরআন আর হাদিস আমি কি হকের উপর আসি নাকি হকের উপরে নাই এটা প্রমাণ করবে কে কোরআন আর হাদিস কোরআন হক বলবে সেই হক হবে আর কুরআ যাকে বাতিল বলবে সেই বাতিল হয়ে যাবে না বাতিল তাহলে সে বাতিল বলেই গণ্য হবে তো আল্লাহ রসুল সাল্লাম ইসাদ করলেন মা এরপরে বললেন মা আনাথ খুব ভালো করে মনে রাখবেন মা আনাথ সেই দলের পরিচয় হলো যেই লোকেরা যারা আমি এবং আমার সাহাবা ইকরামের আদর্শের উপর আছে তারাই হলো একমাত্র হক দল যারা আমি এবং আমার সাহাবাইকরামের আদর্শের উপর রয়েছে একমাত্র তারাই হল হকদার আর পৃথিবীর কোন দল হক না যদিও হক বলে মনে করে কিন্তু তারা হক হবে না যদি আমি আর আমার সাহাবাই ইকরামের আদর্শ থেকে তারা বিচ্যুত হয়ে যায় তারা তারা হক হবে না আল্লাহ রসুল সাল্লাইসাল্লামের ডিজাইন खिनिबा पोशाक रसुलर जल अल्लाहर रसुलर अंतर्भुक्त अंतर्भुक्त स्वीकृति दी इतना लोकर एक लोक के देखे जो बोला लोक जदि पोशाक सीना पोशाक हाथेल बुके लागान आरोप लोकटा के देखे बला जा लोकता सीना सदस्य बोला लोकता सीना बायस बुखे कुरान शरीफ नहीं आधार ठीक एक लोक रास्ते चलते माथाय सिदुर लगानो रहीदुल लगानो रही है गाय सि मार्का पाजाबी औरुणे तारे কি বলা নোটাকে কি বলা হয় শরীর দেখে বলা যাবে এই লোকটা মোহাম্মদ রফুল্লার দলের সদস্য নাকি ইহুদি এবং খ্রিস্টানদের দলের সদস্য এটা যদি হয় তাকে জান্নাতি বলে ঘোষণা করতে হবে একটা লোকের থেকে পা পর্যন্ত দেখে যদি বলা যায় এই লোকটা সাহবাহ আমাদের দলভুক্ত তলি মোহাম্মদ রসুল সদস্য ইসলামী আদর্শের উপর চলে আসক্ত মসজিদে নামাজ পড়ে তার কপালে আসে তারা বিশ্বাস পুরো রতুলের সাথে ও এরা হলো জান্নাতি দল কারা জান্নাতি দল বুঝতে পারছেন আমি এদেশের এদেশের হককানি দলও বিভিন্ন হককানি দল আছে হবকানি এখন আপনারা বলবেন হুজুর হবকানি দল কোনটা এটা আপনি বিভক্ত করে দেন আপনি পরিষ্কার ভাবে বলে দেন এদেশে অনেক দল রয়েছে হবকানি দাবি করে এরকম অনেক দল রয়েছে আপনি পরিষ্কারভাবে বলে দেন কারা হহাকার কারা বাতিন। আমি বলবো পরিষ্কার ভাষায় বলে দিব পরিষ্কার ভাষায় বলে দিব এদেশে হবকানি বিভিন্ন দল রয়েছে হবখানি বিভিন্ন দল রয়েছে আল্লাহ রসুল সাল্লু আলহিহসাল্লাম পৃথিবীর বুকে এসে চার তরিকায় ইসলাম কায়ম করেছেন কাজ করেছেন দাওয়াত পৌঁছায় দিয়েছেন এবং রতুল্লাহ মৃত্যুর সময় এ ভাষণা দিয়েছেন বল্লিবুওয়ালা আয়া আরে ময়দানে বিজয় হজের সময় আল্লাহ রসুল এ ঘোষণা দিয়েছেন আমার পক্ষ থেকে যদি একটা আল্লাহ তালা পবিত্র কুরাণের মধ্যে বলেন আপনার কাছে যা অবতীর্ণ করা হয়েছে এগুলো আপনি পৌঁছায় দেন আপনি পালন করলেন না আপনার দায়িত্ব পালনের মধ্যে ত্রুটি থেকে যাবে অতএব এই দাওয়াতলীগের কাজ এটা হক তরিকা কি তরিকা হক তরিকা যারা দাওয়াতের কাজ করেন এদেরকে আমি হক বলে জানি আমি হক বলে বিশ্বাস করি হকের উপর আছে কাজ করেছেন সাহাবা ইকরামদেরকে কোরআন শিখাইছেন সাদিস শিখাইছেন কালিমা শিখাইছেন নামাজ শিখাইছেন দাবাব দিয়ে মসজিদে আনছেন তাকে তালিমের কাজ শিখাইছেন অর্থাৎ এলএম শিক্ষা দিয়েছেন এলেন যতক্ষণ পর্যন্ত মানুষের মাঝে না আসবে না শুধু মুখে মুখে ইসলাম বললেও ইসলামের উপর নিজেই এলেম শিক্ষা দিয়েছেন নিজে ছিলেন মোহাল্লিম সমস্ত সাহাবা ইসলামদের মোহাল্লিম ছিলেন প্রধান উচ্চাদ এবং শিক্ষক ছিলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ প্রথমে যারে আর মধ্যে বিশ্বের সর্বপ্রথম কৌমি মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন দারে আর কামে রসুল্লাহ প্রতিষ্ঠা করেন এরপরে নবাবির বারান্দায় যাকে রসুল্লাহ দ্বিতীয় মাদ্রাসা প্রতিষ্ঠা করেন প্রথম মাদ্রাসার নাম দারে আর কাম দ্বিতীয় কৌমি মাদ্রাসার নাম হল মসজিদে নবাবি এই মসজিদে নবাবির বারান্দায় আল্লাহ রসুল মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন সেকার প্রায় সত্তর থেকে একশো জন পর্যন্ত ছাত্র ছিল পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত যারা এই তালিম তলুমের কাজ করবে যারা দিন শিখবে এবং দিন শিখাইবে অর্থাৎ মাদ্রেফা করবে মাদ্রাসায় পড়বে পড়াইবে এরাও হাতের উপরে কেমন পর্যন্ত আছে তৃতীয়ত আল্লাহ রসুল আলাই ইসলাসের মাধ্যমে ইসলায় মাধ্যমে মানুষকে আত্মশুদ্ধির মাধ্যমে মানুষকে দিনের উপর আনছেন আত্মশুদ্ধির মাধ্যমে কিসের মাধ্যমে আত্মশুদ্ধির মাধ্যমে তার ভিতর কিছু কু অভ্যাস খারাপ খাসলাচ রয়ে গেছে এগুলোকে তাকে কাছে টানতে হবে এরপরে তাকে তার আভ্যন্তরীণ যে রোগ রয়েছে কলবের মধ্যে যে রোগ রয়েছে বা রোগ এই বাড়িকে তিনি মাথা একদম করেন তাবলিগ জামাতের মাধ্যমে যেমন এদের লক্ষ লক্ষ বেনামাজি লোকেরা নামাজ পড়ে লক্ষ লক্ষ সন্ত্রাস বদমায় তারাও দিন পেয়েছে ঠিক মদার মাধ্যমে দেশে লক্ষ লক্ষ মানুষের মাঝে দিন পৌঁছায় ঠিকানিও লক্ষ লক্ষ মানুষ ভালো হয়ে গেছে মাধ্যমে এমন তোহবাদ আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে ইস করেন সেই ইমামদার লোকেরা তুমি আল্লাহকে ভয় করো আসীন আর সবকালি পীর মাথায় যারা আছে এদের কাছে এই রোগ গুলোকে দূর করে সঠিক মানুষ বনে যাও এই জন্য আল্লাহ পবিত্র কুরআ এ কথা বলেছেন এজন্য এক একজন লোক বলেন সুরা সুনাথ তো লেখা ভালো মানুষের সঙ্গ যে যার সাথে মহাব্বত রাখবে সম্পর্ক রাখবে সে তার সাথেই এরকম হাসুরের ময়দানে উঠবে তো যাই হোক এদেশের হবকালী স্ত্রীর মাথায় উলামা ইকরাম তারাও এরকম ভাবে বিভিন্ন মানুষদেরকে অনেক পথ গুলা মানুষকে আল্লাহ দরগার নামে দুর্গা বের হয়েছে পীরের নামে ভান্ড বের হয়ে তারা এই জাতিকে হৃদায়তের পরিবর্তে ঘুমরার দিকে নিয়ে যাচ্ছে কি বলেন ঠিক কিন্তু এর মধ্যেও হক আছে তার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষরা হৃদায়তের আলো পেয়েছে ঠিক কিনা তাহলে বুঝতে হবে তিনটা জামাতকে আমরা বললাম প্রথম দাওয়াতের কাজ যারা চলতে করতেছে তারা হকের উপর আছে, যারা মাদ্রাসায় পড়তেছে পড়াইতেছে তারাও হকের উপর আছে, যারা হকালী পীর যারা মানুষদেরকে আত্মশুদ্ধি করতেছে তারাও হকের উপর আছে তারা কি আল্লাহও বায়াতের কথা পুরানোর মধ্যে বলেছেন একথা অবিশ্বাস করার অস্বীকার করার কোনো কায়দা নেই এজন্য কেউ যদি হকালি পীর হয় তাকে হক বলেই মানতে হবে আর চতুর্থ আল্লাহ রসুল যে মিঠনে কাজ করতেন একটা মানুষকে দাবাত দিতেন দাবার নিজেই বাড়ি হাতে নিতেন জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তেন জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তেন এজন্য আমি বলি যারা জিহাদ করতেছেন ইরাও হকের উপর আছেন যারা জিহাদ করতেছেন ইরাও হাতের উপর আছেন এখন জিহাদের নাম বললে জিহাদের কথা বললে সে জঙ্গি হয়ে যায় সন্ত্রাস হয় মৌলবাদী হয় আলবদর হয় আশান বলে তাকে গালি দেওয়া হয় কিন্তু আমাকে যদি মৌলবাদী বলা হয় জঙ্গিবাদী বলা হয় বদিনী বলা হয় যদি আমাকে খারাপ কিছু বলা হয় তাহলে আমি জিহাদ করার অপরাধে যদি আমাকে এইভাবে কটুক্তি করা হয় তাহলে এই কটুক্তি আমাকে করা হবে না বরং আল্লাহ রসুলকে কটুক্তি করা হবে কেন আল্লাহ রসুল নিজের সশস্ত্র জিহাদ করেছেন মৌখিক জিহাদ না সশস্ত্র বিহাত করেছেন মৌখিক দাবাদ দিয়েছেন আর সশস্ত্র বিহাত করেছেন সশস্ত্র বিহাত করে আল্লাহ রসুল নিজেই সাতাশটি জিহাদের সেনাপতির দায়িত্ব পালন করেছেন বলেন তো যদি আপনি এই জিহাদকে অস্বীকার করেন আর জিহাদের কথা বললে যদি তাকে আপনি গালি দেন তাহলে আপনি আল্লাহ রসুলকে গালি দিবেন আল্লাহ রসুলকে গালি দেওয়া হবে যদি আপনি জিহাদকে অস্বীকার করেন পবিত্র পুরাণে প্রায় পাঁচ শতাধিক আয়াত রয়েছে এই পাঁচ শতাধিক আয়াতকে অস্বীকার করা হবে কেন আল্লাহ রসুল বলতেছেন খুবই আমি কতদিন চলবে আল জিহাদু নিয়ানা আল জিহাদু মিল কিয়ানা জিহাদ কেমন পর্যন্ত চলতে থাকবে আল্লাহ রসুল বলতেছেন একটা জামাত থাকবে পৃথিবীতে যে তারা জিহাজ করতে থাকবে তারা ক্যামক পর্যন্ত সশস্ত্র জিহাজ করতেই থাকবে জিহাজকে যদি অস্বীকার করেন আল্লাহর পবিত্র কুরাণের পাঁচশো আয়াতকে অস্বীকার করা হবে রসুলের সাতাশটি জিহাদকে অস্বীকার করা হবে রসুল জিহাদ করেছেন সাহাবাহকাম জিহাদ করেছেন এটাকে আপনার অস্বীকার করা হবে যারা জিহাজ করতেছেন এরাও হকের উপরে আছেন। তাহলে এই চারটা এই চারেটা কাজ আল্লাহ রসুল করেছেন যদি কোনো ব্যক্তি এই চারটে কাজ একা করতে পারে তাহলে সে সবচেয়ে বড় উত্তম মুমিন সবচেয়েতে ভালো ব্যক্তি যদি কেউ চারটা একসাথে একা করতে না পারে बलिक करते भलो एकजने मद्रासा पड़ा भलो एकजनेक्खानी पीएर का ना भलो असुविधे कीक तरीका अल्लाह तक जानें प्रकार हकर लोक दुनिया थकबे কেমন পর্যন্ত থাকবে এজন্য আল্লাহ বলতে এই পরস্পর চার শ্রেণীর লোকেরা তোমরা একজন করো, একজন আলাকে সহযোগিতা করবে যে জিহাদ করে সে পীর সহযোগিতা করবে যে পীরের মুড়ি সেও তাবলিক সহযোগিতা করবে যে যেরকম তাবলিক করে সেও পীর সহযোগিতা করবে ভাবে যেহেতু হক চারিটা হক অনেক সময় উদাহরণ পেশ করি একটা গাড়ির চারটে চাকা একটা গাড়ির চারটে টাকা একটা টাকা যদি বলে যে আট টাকা লাগবে না ওই গাড়ি চলতে পারবে পারবে না এজন্য চারোটা চাকার সমন্বয় হলো দিন চারোটা টাকার সমান নয় হলো দিন দাওয়াতো তাবলিগ দিন জিহাদও দিন সবকানি পীর মাথার দিন সবকানি উলামা একর উড়াও দিন চারটেই দিন চারেটাই পরিপূর্ণ দিন একটার থেকে আরেকটা কমতি নাই একটার মর্যাদা থেকে আরেকটা মর্যাদা কমতি নাই চারেটার সমান গ্রুপ করেছে। এই আসুন জিহাদ না থাকার কারণে আমরা আজ দলে উপদলে বিভক্ত হয়েছি যাই হোক শেষ কথা একটা বলি যে আল্লাহ রসুল সাল্লু আলাই সাল্লাম বলেছেন যে আমার মধ্যে তিয়াত্তরটা দল হবে একটা দল হবে একটা দল হবে জান্নাতি সেই দলটা কারা সেই দলের পরিচয় এতক্ষণ যে চারটে দল বললাম এই চারটে এই চারোটাই হক দল এই তেরোটাই কি হক দল এখন বলতে পারেন হুদুর দল তো একটা আপনি যদি কথা বললেন আরে ভাই এই চারোটা হকের উপরে এই চারটের সমন্বয়ই হলো একটা দল চারোটার সমন্বয় হল একটা গাড়ি চারটে টাকার সমন্বয় হলো একটা গাড়ি ঠিক এই তেরো তরিকার উপর যেহেতু নতুন চার্জ করেছেন এই তেরোটার নাম হলো দিন এই তেরোটার নাম কি দিন এজন্য শর্ত হলো আল্লাহ রতুন বলতে শর্ত হলো আমার আর আমার সাহাবাইক্রামের আদর্শের উপর যে থাকবে সেই হলো হক জামাতের উপর আছে আর সেই হলো জান্নাতে যাবে মনে করেন একটা চার্জশিটে নিয়োগ দিবে তো এখানে শর্ত করা হয়েছে জিপিএ ফাইভ পেতে হবে একেবারে নিজের থেকে উপর পর্যন্ত প্রত্যেক ক্লাসে ফার্স্ট ক্লাস থাকতে হবে ফার্স্ট ক্লাস থাকতে হবে এরপরে মন চাকরি হবে এখন স্কুলের বিধাবেদ নাই যে স্কুল থেকে পাশ করুক না কেন তার সার্টিফিকেটে যদি ফার্স্ট ক্লাস থাকে ফার্স্ট ক্লাস থাকে তাহলে সে চাকরিতে নিয়োগ পাবে বা ওই চাকরি পাওয়ার সে যোগ্য ঠিক আল্লাহ রতুল শর্ত করে দিয়েছেন মা আনা সাবি যারা আমার আর আমার সাহাবাই গ্রামের আদর্শের উপর থাকে তারাই হল জান্নাতি ধর বল সুবাহান্লাহ আমার আর সাহিক আমার আদর্শ সে যে দলে যে গ্রহণ করুক না তো আপত্তি নেই সে যদি তাতলিকের মধ্যে যেও আল্লাহ রসুলের আদর্শ গ্রহণ করতে পারে সে কামিয়াব কেউ যদি জিহাদের মধ্যে গিয়ে আল্লাহ রসুলের আদর্শ গ্রহণ করতে পারে সেও কামিয়াব কেউ যদি ফির মাথায় কাছে গিয়ে আল্লাহ রসুলের আদর্শ গ্রহণ করতে পারে তরিকা সুন্নার তরিকায় কেউ যদি মাদ্রাসায় গিয়ে দিন গ্রহণ করতে পারে আল্লাহ রসুলের আদর্শ মোতাবেক চলতে পারে সেও কামিয়াব হয়ে যাবে বলুন আল্লাহ এটা ভাই আমার সবকালী এখন বলবেন হুজুর আপনি কোনটা করেন এই ট্যাক্টের মধ্যে আপনি কোনটা করেন কি প্রশ্ন আছে আরে ভাই আমি কোনটা করিলে শুনবেন আমি তেরোটা করি আমি কয়টা করি আমি তেরোটা করি কেমন কি আমি তো একথা বলি যে কেউ যদি এমরিকার সেই দারুল কুফুলের মধ্যে যদি আল্লাহ আল্লাহ রসুলের কথা বলে আমি তার পক্ষের লোক আমি তার পক্ষে কথা বলবো আর কেউ যদি মক্কা মদিনায় বসে কুরআ হাদিসের বিরুদ্ধে কথা বলে আমি তার পক্ষের না বিপক্ষের লোক কেউ যদি মক্কা মদিনার মধ্যে বসে যদি আল্লাহ রসুলের বিরুদ্ধে অবস্থান করে আমি তার বিপক্ষের লোক আর কেউ যদি এম্বিকায় বসে আল্লাহ রসুলের কথা বলে আমি তার পক্ষের লোক বুঝতে পারতেন কথাটা যদি এরকম রসুলের চাষে আবু দাহেন সে কি আল্লাহ রসুলের পক্ষে না বিপক্ষে আল্লাহ রসুলের বিপক্ষে ইব্রাহিম আলহ্লামের পিতা সে কি ইব্রাহিম আলস্লামের পক্ষে না বিপক্ষে বিপক্ষে নু আল্লামের ছেলে যেটা ডুবে যাচ্ছিল আর হাত ধরে টেনে উঠাচ্ছিলেন আল্লাহ রসুল আল্লাহ তালা আয়াতিল করলেন আহনি হে নু এইটা তোমার ছেলে না ওইটা তোমার বংশ ধর না ওইটাকে তুমি নৌকায় তুলে না যদি তুমি নৌকায় তুলে নাও তাহলে তোমার নৌকাকে আমি খতম করে দেবো কেন সে তোমার দলভুক্ত নয় এ কথা পরিষ্কার যদি আমার ভাই যদি আমার বাবা যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে আমি তার বিপক্ষে লোক আর একজন আমেরিকায় একজন যদি দারুল কুকুর যদি হিন্দু রাষ্ট্রে ভারতে বসে যদি সে কালিনার কথা বলে আল্লাহর কথা বলে আমি তার পক্ষের লোক পরিষ্কার বুঝতে পারছেন তো বুঝতে পারছেন এজন্য জন্য কথা হলো এখন কথা আছেন যে আল্লাহ বতুলের এই পরিকা নিয়ে কাজ করতে হবে এখন দিহাত বন্ধ হওয়ার কারণে বিভিন্ন জায়গা বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে দিহাত বন্ধ হওয়ার কারণে দিহাত যদি থাকত আজ মুসলমানদের হাতে দিহাজ না থাকার কারণে আজ মুসলমানদের হাতে নেতৃত্ব নাই যাই একটা কথা আমি বলে দেয় বাংলাদেশের মাটিতে বাংলাদেশের আকাশে যে কালো মেঘ দেখা যাচ্ছে এই কালো মেঘকে দূর করতে হবে এই কালো মেঘকে দূর করতে হবে বাংলাদেশের ভাগ মানুষের ভাগ্য মনে হয় আর কখন পরিবর্তন হবে আমার জানা নাই আমি সুস্পষ্ট ভাষায় বলতেছি যেই দেশে কোন মহিলা প্রধানমন্ত্রী হয় ওই জাতির কোনদিন শান্তি আসতে পারে না ওই জাতির শান্তিতে থাকতে পারে না বিভিন্ন দল দলের রাজনৈতিক দলের ভাইরা এখানে আছেন পরিষ্কার কথা আমি হাদিদের দলিল দ্বারা একথা প্রমাণ করে দিব যদি আমার আমার আমার কথার কাউন্টার দিতে পারে আমি তাকে লক্ষ কোটি টাকা আমি তাকে পুরস্কার দেবো সহি হাজার সহি হাজার ছয়শো আঠারো নম্বর হাদিসে আল্লাহ রসুন পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন অল্লাহ আমার ইম রহাত খুব আর প্রথম অল্লাহিল ওই জাতি কোনদিন সফলতার মুখ দেখতে পারবে না ওই জাতির মাঝে কোনদিন শান্তি আসতে পারবে না অল্লাহ আমার আহম ইম রহতাম जै जार मासे को महिला शासक निवाचित जै देशे को महिला शासनकर्ता है को महिला प्रेसिडेंट प्रधानमंत्री वही जतिद शांति से घुमाते पर कथा रसूद कथा परिष्कार भाषा बोले दुई परिवार तंत्र के जोदी पर देशर मानुष सराते ना पारे हमें परिज राजत गणतंत्र समाजतंत्र पुजितंत्र योजरी मतबाद यूलो इी मतबाद ना यू कुी मतबाद नारा आज बांगलार प्राय पंद्रह कोटी षोलो कोटी मुसलमान जिम्मी आई दुई नारे क्या हमारा नये কিন্তু এই দুই নারীর থেকে জাতিকে মুক্তি যতদিন পর্যন্ত দিয়ে না হবে এতদিন পর্যন্ত এই জাতির মাঝে কোন অবস্থাতেই শান্তি আসবে না আসবে না আল্লাহ রসুল পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন হাদিস নাম্বার লেখে নেন পরিষ্কার ভাবে বলি হাদিস নাম্বার লিখে নেন রসুল্লাহ ইশাস করতেছেন পছন্দ ওই জাতি কোনোভাবেই সফলতা সফলতার মুখ দেখতে পারবে না সফলতা শান্তিতে আসতে পারবে না এই হাদিসের পরিষ্কার বলে দেওয়া হয়েছে আমরা এই দুই নারীর কাছে জিম্মি হয়েছি এই দুই নারীর থেকে আমরা মুক্তি চাই কি বলেন তারকরা এই দুই থেকে মুক্তি চাই তৃতীয় শক্তি দেখতে চাই ইসলামী শক্তি দেখতে চাই ইসলামী শাসন ক্ষমতা আসবে এই অপেক্ষায় আছি এই জাতিকে এই দুই নারীর থেকে মুক্তি দাও সকল বলেন যদি এদেশের হতকাল জিহাদের ডাকেন যে না এই দুই নারীর থেকে জাতিকে মুক্তি মুক্তি দিতে হবে পুরানি শাসন কায়াম করতে হবে ইসলামী শাসন কায়াম করতে হবে কে কে তৈরাস নারী যদি জিহাদের ডাক আছে এই দুই নারীর থেকে যদি মুক্তি পাওয়ার জন্য হকালি উলামা একরাম জিহাদের ডাকদেন তৈরি থাকতে হবে জিহাদের ডাকদেন তৈরি থাকতে হবে ক্ষুধার প্রথম ইসলামী শাসন ব্যবস্থা এমন ইসলামী শাসন ব্যবস্থা যে দেশে কায়েম হবে ওই দেশের সারা বছরের মধ্যে একটা নারীর দর্শন হবে না একটা নারী ধর্ষিত হবে না চুরি হবে না ডাকাতি হবে না চিন্তাই হবে না মানুষের দাম মানের পুরো নিরাপত্তা নিরাপত্তা থাকবে কোনো মানুষের সমান্যতম ক্ষতি হবে না এমনকি একজন শ্রসী রূপসী যুবতী সুন্দরী রবি রাজ বারোটার সময় একা একা রাস্তা দিয়ে চলে তারও নিরাপত্তার ব্যবস্থা হয়ে যাবে কোন মানুষ অনিরাপত্তার মধ্যে ঘুরতে পারবে না আজ মানুষের জান কিছু নিরাপত্তা নাই এক কারণ দুই নেত্রীর এরকম ভাবে মানুষের উপর যুবমত্যাচারের কারণে এই অবস্থা রয়েছে আমরা আমরা অন্তত পক্ষে যারা ইসলামকে মহাব্বত করি ভালোবাসি তাহলে আমায় আমরা অন্তত পক্ষে যারা ইসলামকে মহাব্বত করি এই দুই নারীর থেকে আমরা মুক্তি চাই আমার লজ্জা লাগে আমার লজ্জা লাগে একজন মুসলমান যে মুখে কালিমা পড়ছে আর নামাজ পড়ে সে যখন কথা বলে যে নিতামদের শেখ মুজিদ নীদ আমাদের এরকম আদর্শ জিয়া আদর সমর খালিদা জিয়া এরপরে বলে আদর সমর ইরশাদ আরে আস্তিউল্লাহ নিতা কি মুজিব ইরশাদ জিয়া নাকি নিতা আমার কে মোহাম্মদুর রসুল্লাহ কে নিতা মোহাম্মদুর রসুল্লাহ নিতা কে মোহাম্মদুর এরকম আমরা জিয়ার সৈনিক মুজিব সৈনিক এই ছোল বায়ন দেওয়া হয় জিয়ার সৈনিক মুজিব সৈনিক আমার মাঝে বলি এরপরে বলি যে আমাদের মাঝে সেই জিয়ার আদর্শ আমাদের বাস্তবায়ন করতে হবে জিয়ার আদর্শের উপর চলতে হবে কথা বলতে একজন মুসলমানের লজ্জা রাখা উচিত জিয়ার আদর্শ বাস্তবায়ন করতে হবে জিয়ার আদর্শের উপর চলতে হবে না মোহাম্মদ রসুলদার আদর্শের উপর চলতে হবে এক মুজিব নাই মেলিন কালমার্স হিটলার আব্রাহাম লিঙ্কন এদের দেওয়া সমাজতন্ত্র এদের দেওয়া গণতন্ত্রের মধ্যে শান্তি আসবে না শান্তি আসবে না শান্তি আসবে একমাত্র নবী মোহাম্মদ রতুল্লার পরিকার উপরে তার দেওয়া সেই উপর শান্তি আসবে এই গণতন্ত্রের মধ্যে কোনদিন শান্তি আসবে না এজন্য আমরা এই জাতিকে মুক্তি দিতে হলে একটা ইসলামী বিপ্লব দরকার একটা ইসলামী গণজাগরণ বিপ্লবের দরকার সেই বিপ্লবের ডাক যদি উলামায়ক্রম দেন ان شاء الله <سؤال> আমরা সদা প্রস্তুত ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করুন ওয়া আফি দাওনা الحمد لله